السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا عقبت المتقين ولا عدوانا إلا على الظالمين وبعد شمعني درشق بندو أمرا إمام أبو جعفر طوحب رحمة الله رجيتو بيان وعتقاد أهل السنة والجماعة اكتران تراني على سنة كورسلام درشق بندو أمرا جهانا على سنة كورسلام شده تواحيد الاسما وصفات الله نام امرا تواحيد تواحيد كيبه شابست كورته اما در إمام كسو ديگ তিনি দিক নির্দেশনা দিতে গিয়ে বলেছেন এক জায়গা তিনি বলেছেন যে ফাইনা রাব্বানা জাল্লা ওয়া আলা মাউসুফুম বিসিফাতিল ওয়াহদানিয়াহ মানউতুম বিনউতিল ফাদানিয়াহ লাইসা ফি মানাহু احدুন মিনাল বারিয়া আল্লাহ তাআলা তিনি কুরআনিত জাল্লা ওয়া আল্লা তালা কোথায় সেটা অনেকেই এই প্রশ্ন অনেকেই অনেকের মনে ঘুরে কিন্তু তিনি সেটা অনেক সঠিক উত্তর দিতে পারেন না অনেকে বলে থাকেন আল্লাহ সর্বত্র বিরাজমান যারা জাতীয় কথা বলে তারা সিরকির মধ্যে লিপ্ত কারণ এটা আল্লাহ গুণের সাথে বেমান কারণ আল্লাহ হচ্ছে আল্লাহ যে রব সেই রবের জন্য তসবি পাঠ করতে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা আরো বলেছেন বিসম আল আজিম তসবি পাঠ করতে বলেছেন আল্লাহ অন্য জায়গায় বলেছেন আক্র জাহর জাহর তিনি সবকিছুর উপরে তো আমরা গত পর্বে দুটি গুরুত্বপূর্ণ গুণের আলোচনা করেছিলাম যে আল্লাহ তালা তার গুণগুলো প্রাচীন এবং একদিক থেকে সবদিক থেকে সর্বপ্রাচীন আর সেই গুণগুলো অনন্ত এবং কখনো শেষ হবে না সে গুণগুলো তিনি আগে থেকে সেগুলো গুণানিত আজকে আমরা আলোচনা করতে চাই যে আল্লাহ তালা তার গুণগুলো কখনো বান্দার কোনো গুণের সাথে মিলবে না এবং সম্পূর্ণরূপে আলাদা প্রকৃতির সেই গুণগুলো তিনি বলতেছেন আমাদের ইমাম যে আল্লাহ তালা কোন গুণের সাথে মিল থাকবে না এগুলো সম্পর্কে তিনি বলছেন মৌসুফা তিলওয়া একক গুণে গুণান্বিত একক গুণে গুণান্বিত যে একক গুণে গুণানিত সাথে কারো কোন মিলবে না কোন রকমের কোনো সমস্য আসবে না যেন এই কথাটি তিনি আল্লাহ আহাত আল্লাহ তালা একক গুণে গুণান্বিত এর এই গুণের সাথে আল্লাহ তালার এই গুণের সাথে বান্ধার কোন ভাবে কোন রকমে কোনো মিল কোনদিন থাকবে না এরপর আমাদের ইমাম বলছেন ওয়ামা নৌতুল ফেদানিয়া কারণ আল্লাহ দুটি ভিন্ন শব্দ নিয়ে এসেছেন সুরা ক্লাস মধ্যে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ উসামাদাম ইউল আল্লাহ উসামাদামিদ আলাম ইউলাদ তিনি জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আল্লাহ উসলামা তিনি অমুখাপেক্ষী এবং তিনি একক সত্তা যে সত্তার সাথে কোন কিছুর কোনো কোন রকমের কোন সামঞ্জস্য আসবে না ব্যাখ্যা করে তিনি মৌসুমানিয়া নরফার দানিয়া তিনি সমস্ত একক গুনে গুণান্বিত এবং তার একক একক একক একক গুনে গুণান্বিত একক নাতে একক প্রশংসায় প্রশংসিত এখানে মান অরুত এবং মূলত নাচ এবং কাছাকাছি অর্থ কেউ বলেছেন গুণ গুণের জন্য যদি ওয়াসফলি দাত সত্তার জন্য ওয়াশফ ব্যবহৃত হয় এবং কর্মকাণ্ডের জন্য নাচ ব্যবহৃত হয় নাচ শব্দটি ব্যবহৃত হয় অর্থাৎ আল্লাহতালা তার সত্তা তার গুণ তার কর্মকাণ্ডে অনন্য এর সাথে কারো কোনো তুলনা কেউ করতে পারবে না করলে সেটা হবে শির কে সেটা হবে কুপুরী তারপর আমাদের ইমাম যেখানে বলছেন মানিয়া এবং ব্যবহার করেছেন পার্থক্য করেছেন এই জন্য এভাবে যে জাতের জন্য আল্লাহ জাত ওয়াহেদ বলা হয়ে থাকে আর সিফাত গুলোকে তিনি গুনের দিক থেকে তিনি আহ তিনি মান বিদানিয়া অর্থাৎ তার সিফাতগুলো একক অন শীঘ অনন্য জাতের জন্য ওয়াহদানি ব্যবহার হয় আর শ্রীভাতের জন্য ফারদ ব্যবহার হয় এক অনন্য এই শব্দ অর্থটি ব্যবহৃত হবে সুতরাং তিনি জাতের দিক থেকে তিনি যেমন একক হক গুণের দিক থেকে তেমনি একক তার কর্মকাণ্ড তিনি এক সেখানে কারো কোনো হাত নেই এবং সেখানে কেউ এরকম কোনো কিছু কোনোদিন আনতে পারবে না বা করতে পারবে না সেটা বোঝানোর উদ্দেশ্য এই জন্য বলেছেন লাইসাকা মিস্ত্রী সেই কোন দিক থেকে নয় আল্লাহ তা হতে পারবে না সিফাতেও না আফালেও না এই বারবার এই আয়াতি তিনি আমাদের ইমামও বারবার নিয়ে এসেছেন আমাদেরও বারবার এটা আমাদের স্মরণ করে দিতে হবে যে লাইসা মাইসা কিন্তু সাথে সাথে ওইটাও সাব্যস্ত করতে হবে যে তিনি তার গুণগুলো অস্বীকার করতে পারবো না স্বীকার করতে হবে তবে গুণগুলোকে কখনো বা নামগুলোকে কর্মকাণ্ডকে বান্ধার বা কারো গুণের নামের বা কর্মকাণ্ডের তুলনা করলে সেটা হবে শীত এই দিকটি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের ইমাম এরফর বলছেন ওয়ামান ওয়াসাফ আল্লাহার কেউ যদি আল্লাহকে মানুষের গুণে গুণানিত করে এবং কাফেরদের কা থেকে কথা থেকে সে দূরে সরে আসলো কাফেররা এই জাতীয় কাজগুলি করে থাকে ইমানদার কখনো ইমানদার কখনো এই জাতীয় কথা বলে না যে ইমানদার কখনো বলবে না যে আল্লা তালার গুণগুলোই মানুষের গুণের মত ইমানদার কখনো বলে না কাফেররাই এই করে কাফেররা কেমন করে কাফেররা যেমন স্রষ্টাকে রূপ দিয়েছে মূর্তি বানিয়েছে তারা আল্লাহ আল্লাহ তালা যে সমস্ত গুনগুলো আছে বান্দার মধ্যে মূর্তির মধ্যে দিয়ে যেভাবে মূর্তি বানিয়েছে আল্লাহ তালাকে এরকম মূর্তি বানানো যাবে না মূর্তি বানালে আল্লাহ এর থেকে মানুষকে সাবধান করেছেন তাকসাম শাকুল আর্দু ও তাহির জিবাহ রহমান ওমা ইমবাগ রহমানা ইনকুল ইল্লা রহমান আবদা যে আল্লাহ তালা আসমান হয়ে যাবে আল্লাহ সময় যখন কেউ জন্য বাচ্চা সন্তান আছে এরকম বলে থাকে সন্তান হওয়া আল্লাহ তালা সন্তান সন্তান হওয়া এটা মানুষের জন্য মানুষের জন্য সেটা একটা ভালো গুণ কিন্তু আল্লাহ তালার জন্য এটা ভালো গুণ নয় কারণ সন্তান কেন হয় মানুষ দুনিয়াতে চলে যাওয়ার আগে মনে রাখে যে আমার মতো করে কেউ যদি আমার কাজগুলি করে যায় বা আমি থাকবো না আমার আমার কথা স্মরণ করে বা আমার কথা যেন আমার দোয়া করে ইত্যাদি অথবা তার জৈবিক চাহিদা পূর্ণ আল্লাহ তালাগুন তাকে মানুষের মতো মানুষের মতো নিয়ে আসা এই জন্য মানুষ এই জাতীয় গুণাগুণ সাব্যস্ত করা যাবে না এটাই হচ্ছে আমাদের ইমামকর ওমান ওয়সাফ আল্লাহ হবে মানি মা আন আল্লাহকে কেউ যদি কোনো মানুষের গুণে গুণান্বিত করে সে কাফের হয়ে যাবে ওমান ইত্যাদি কল থেকে ইত্যাদি কথা থেকে ফিরে আসতে পারলো ও আলিমা আন্নাহুফাহি কাল বাসার যে তারা বুঝতে পারবে যে তারা যে ব্যক্তি এটা বুঝতে পারবে যেটা বলেছেন যে মানুষের আল্লাহর মানুষের কোন গুণ আল্লাহ আরোপ করা যাবে না যে ব্যক্তি এটা ভালোভাবে বুঝতে পারবে সে ভালোভাবে জান তার এই জ্ঞান অর্জিত হবে যে আল্লাহ তালার গুণগুলো কখনো মানুষের কোনো গুণের মতো নয় অর্থাৎ একদিক থেকে তিনি দুইটা জিনিসকে অস্বীকার দুইটা জিনিসকে তিনি অস্বীকার রাখতে হলো যে আল্লাহর সাথে বন্দার সামঞ্জস্য করা যাবে না বন্দার সাথেও আল্লাহর সামঞ্জস্য করা যাবে না দুদিক থেকেই তিনি নিষেধ করে দিলেন যে যদি আল্লাহ কোনোভাবেই যদি কোনো কেউ আল্লাহকে বন্দার গুনে গুণান্বিত করে সে কাফের হয়ে যাবে অনুরূপ যদি এই গুনে গুণানিত না করে তাহলে সে আল্লাহকে তার গুণে সঠিক গুণে নিতে করতে ফেরেছে এই আমাদের ইমাম এরপর বলতেছেন যে ওমান যে ব্যক্তি নফি আল্লাহর গুণাগুণ অস্বীকার করতে অস্বীকার করা থেকে বাঁচতে পারবে না অত্যাশবি এবং আল্লাহর গুণাগুণকে একটা হলো অস্বীকার করে একটা হলো মতো মনে কর থেকে প্রান্তিক দিক অর্থাৎ কেউ মনে করছে যে আল্লাহ আমার আল্লাহ তালার গুণগুলি স্বীকার না এটা নামিল এটা বলে তাতল বা নভি আল্লাহ তাল অস্বীকার করলো অথবা আত্মসবি অথবা আল্লাহর স্বীকার করে একবার মানুষের গুণ বানিয়ে দিল সে দুইটাই যে ব্যক্তি এই দুইটা একটা করবে জাল্লা সে পদভ্রস্ত হয়ে যাবে ওলাম ইউসিবি আল্লাহকে সঠিকভাবে পবিত্র করতে পারলো না বরং আল্লাহর পবিত্রতা অর্জন করতে যে হ্যাঁ আল্লাহ তালা তার গুণে গুণান্বিত কিন্তু মানুষের গুণের সাথে সে সমস্ত গুণের কোন মিল নেই তেমনি মানুষের গুণ আল্লাহ তালার গুণগুলিকে আমরা অস্বীকার করলো সেটাও সেটাও হবে সেটাও পবিত্রতা অর্জন হবে না সেটাও একদিকে অস্বীকার কর্ত হচ্ছে আল্লাহ তালাকে পবিত্র আল্লাহ তালাকে জামাত বা আল্লাহ তালাকে এমন জিনিসটা তুলনা করলাম যার কোনো গুণ নেই তাহলে দুই দিক থেকে দুইটাই ক্ষতিকর যে আল্লাহ তালাকে গুণের গুণ থেকে তার বর্ণিত গুণ থেকে বঞ্চিত ঘোষণা করা অথবা আল্লাহ তালাকে মানুষের গুণ দিয়ে দেওয়া দুইটাই বা সৃষ্টিকুলের গুণ দিয়ে দেওয়া দুইটাই খারাপ এর মাঝখানে হচ্ছে হক সেটা হচ্ছে যে আল্লাহ তালে করায়সিন্ত গুণের সেগুলো সাব্যস্ত করব আর মানুষের জন্য যে সমস্ত গুণ মানুষ সাব্যস্ত করে থাকে সেগুলো আল্লাহকে দিব না আল্লাহ তালাকে সেগুলো দিব না এবং আল্লাহ তালাকে কোন জামাত বা কোনো জড় পদার্থ করবো না যার কোনো গুণ নেই বরং আল্লাহ তালাকে তার দেয়া নাম এবং গুণগুলো এবং তার দেয়া ফালগুলোকে স্বীকৃতি দিব এবং নামগুলোকে নাম নামগুলোতে নাম এবং গুণের গুণা নিতে বলে স্বীকৃতি দিব এটা হচ্ছে আহ সজ্জামাত রাকিদ আমাদের ইমাম সেটা উল্লেখ করেছেন মূলত কখনো সবি আসে আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে মানুষ সাধারণত আল্লাহ তালার গুণকে অস্বীকার করে অথবা আল্লাহ তালার গুণকে মানুষের গুণের সাথে মিলিয়ে দেয় সেটা কখন হয় তখন তার অন্তরের ভিতরে সন্দেহ কাজ করে মানুষের দুই ধরনের সন্দেহ মানুষের অন্তরে কাজ করে একটি হল শোভা একটি হল শাহা একটি হচ্ছে সন্দেহ সন্দেহ রোগ আর একটা হচ্ছে মানুষের প্রবৃতিগত রোগ মানুষ কখনো আল্লাহ উল্লেখ করেছেন লোকেরা তোমরা নরম সরের কথা বলো না নরম সর শটটা শুনেও যার অন্তর দুর্বলতা আছে সে তোমাদের ব্যাপারে ইচ্ছা করবে খারাপ কিছু পাওয়ার ব্যাপারে তাহলে তার এটা হলো মর্দে সাহয়া এটা হলো মর্দে শাহয়া আরেকটি হচ্ছে আল্লা দিয়েছে সন্দেহ আছে সন্দেহ বাড়িয়ে দিয়েছে দুই ধরনের রোগ মানুষের অন্তরে কাজ করে এই দুই রোগের কারণেই মানুষ সাধারণত আল্লাহ তালার নামগুলোকে কে অস্বীকার করে কেউবা আল্লাহ নামগুলোকে মানুষের মানুষের আল্লাহ তালার নাম ও গুণগুলোকে মানুষের গুণের সাথে সামঞ্জস্য মনে করে এই দুই ধরনের জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে এখানে কয়েকটি জিনিসের আলোচনা করা দরকার এক নম্বর হচ্ছে কিছু শব্দ মানুষ ব্যবহার করে থাকে আল্লাহ জন্য সেগুলো আল্লাহ নিজে ব্যবহার করেনি এবং রসুল ব্যবহার করেন অথচ এগুলি ব্যবহার করে এগুলি দেখছে এগুলি ব্যবহার করলে খারাপ অর্থ আসে সুতরাং আল্লাহ তালার গুণগুলিকে অস্বীকার করছে এটা হচ্ছে নিজের মনে কোনো খারাপ কিছু থাকলে সেগুলি সেগুলিকে ব্যক্ত করে সেগুলির উপরে আল্লাহ তালার গুণগুলিকে কেয়াজ করে তারপরে আল্লাহ তালার গুণগুলি অস্বীকার করছে এই জন্য আমাদের সাবধান থাকতে হবে যে আল্লাহ তালা আল্লাহ এবং তার রসুল যে সমস্ত গুণ আল্লাহ যেন সাব্যস্ত করেননি আল্লাহ আল্লাহ আল্লাহ সাব্যস্ত করেন আল্লাহ রসুল ও গুণ সাব্যস্ত নি যে সমস্ত শব্দ ব্যবহার করেননি এই যে মজমাল শব্দ বা সংক্ষিপ্ত শব্দ আল্লাহ যেন ব্যবহার করা যাবে না তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে যেমন আল্লাহতাল্লাহ জন্য কেউ কেউ বলে থাকে আল্লাহ তালা কি শরীর কিনা কয়েকটি শব্দ গুরুত্বপূর্ণ কেউ আল্লাহ তালা শরীর শরীর ব্যবহার করা যাবে না কারণ আল্লাহ তালা কোরআনও বলেন নাই তার হাদিসেও বলেনি আল্লাহ তালা যেন জিসিম শব্দটি বা শরীর শব্দ ব্যবহার করেনা এই আলাতালা আল্লাহ তালা কেউ বলতে পারবে না শরীরে বা আল্লাহ তালা সশর আল্লাহ শরীর হচ্ছে এগুলি তারা অস্বীকার করে থাকে তাদের সমস্যা হচ্ছে তারা প্রথমে আল্লাহ তালার গুণগুলি गुण साधारण्ता शर शर माना शरि जुड़े तो अल्लाई आल्ला गुण गुल्लास्त शब्द व्यवहार करेंगू आल्लावी जिज्ञासा करते हैं तुम्हें जिसिम बोलते आल्ला शरीबाज़ सत्ता बुजाची সত্তা আল্লাহ তালা সত্তা রয়েছেন আল্লাহ নফস আল্লাহ বলছেন আল্লাহ নফস রয়েছেন যদি বলে জানি বুঝাচ্ছি অতিরিক্ত কিছু যেটা মানুষের মতো না তবে এই শব্দটি আল্লাহ ব্যবহার করবেন না কেউ কেউ আছে আল্লাহ তালার জন্য আল্লাহ তালা কি তরকিব কিনা মোরাক্কাব কিনা মোরাক্কাব বলতে কি বুঝাচ্ছেন যদি মোরাক্কাব বলতে বুঝাচ্ছি যে সত্তা এবং গুন গুণাবলী বলে হ্যাঁ এটা সত্য তবে মোরাক্কাব বলা যাবে না বলেন যে তিনি তার জাত এবং সিভাত বলেন আল্লা তালা আল্লাহ আছে তার কি গুণ আছে আল্লাহাম তারসুল বলেছেন সেগুলো উল্লেখ করেন কিন্তু এইসব মোরাকাব শব্দ ব্যবহার করবেন না কারণ এটা জায়গ নেই অনুরূপ দেখা যায় কেউ কেউ তখন কি বলতে হবে কেউ কেউ ব্যবহার করে হাইয়েস্ট হাইয়েস্ট হলে আল্লাহ তালা কি দিক নির্ধারণ করা যাবে কিনা দিক বলতে কি বুঝাচ্ছেন যদি বলো যে হ্যাঁ আল্লাহ তালা উপর দিক আছে বলে হ্যাঁ এবং আল্লাহ করেছেন সুতরাং সাব্যস্ত করে তুমিটাকে দিক বলে আল্লাহ দিকে করে সৃষ্টি আরেক দিক করে তুমি দিক দিকে বলে আল্লাহ নির্ধারিত করা তাকে সেখানে তোমার মত করে বুঝে নেয়া এটা হবে না বরং বলো যে আলাহ খালকেই আল্লাহ তালা তার সৃষ্টির উপরে আসেন এই কথাটি তুমি স্বীকার করতে হবে তবে শব্দ অলু বলো না, বলোনা হাইয়েস্ট না। অনুরূপ ভাবে কেউ কেউ বলে থাকে আল্লাহ জাহার কিনা বলে জওহার বলতে কি বুঝাচ্ছেন জাহার বলতে বুঝা যাচ্ছে সত্তা বলে হ্যাঁ অবশ্যই সত্তা রয়েছে আল্লাহ এবং আল্লাহ তালা বলছি হাজির আল্লাহ নফস আছেন তার সত্তা আছেন আল্লাহ বলেছেন তুমি নিজের পক্ষতে জাহহার আর বলিও না এগুলো তোমরা তোমাদের আবিষ্কৃত জিনিস এগুলো বলা যাবে না অনুরূপ ভাবে কেউ কেউ আছে এই শব্দগুলির বিপরীতে আল্লাহ আর আল্লাহর গুনগুলোকে আরত কিনা বলে আল্লাহর গুণগুলোকে গুনে বলবো আমি আর বলবো না আর যা দুই যোগ থাকে না সাধারণত যেমন কোন রং কিছুদিন পর নষ্ট হয়ে যায় আর একটা কিছু থাকে যেমন গুণের কাজ হবে এই জন্য আহ সুন জামাত সময় জিজ্ঞাসা করে কেউ যদি বলে যে আল্লাহ তাল্লার জন্য কি সাব্যস্ত করবো কিনা আল্লাহ তাল্লাহ জিসিম কিনা বলিম বলতে কি বুঝাচ্ছেন এটাকে যে তা কি বুঝাচ্ছো তুমি সেটা বলো যদি বলে দেখা শুদ্ধ নয় তখন বলে যে তোমার অর্থ অর্থ এবং শব্দ দুটাই আমরা পরিত্যাগ করলাম এই জন্য আল্লাহ তালার জন্য জিসিম হাইজ তারপরে তর্কিব তারপরে জৌহার আর এই জাতীয় শব্দগুলি কখনো ব্যবহার করা যাবে না ব্যবহার করলে সেটা হবে হারাম শব্দের ব্যবহার করলে অনেক সময় আল্লাহ নয় এমন অনেক কিছু চলে আসতে পারে এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত আল্লাহ তালা নাম এবং গুণের ব্যাপারে সঠিক শব্দটি ব্যবহার করা আমাদের ইমাম কয়েকটি শব্দ ব্যবহার করেছেন এখানে সেগুলি আসলে এই জাতীয় শব্দ তিনি ব্যবহার করেছেন সম্ভবত তিনি যেগুলি দিয়ে আহল উল কালাম রদ করার উদ্দেশ্য তিনি বলতেন যে শব্দগুলি ঠিক নয় তো শব্দগুলির অর্থ যেটা সেটা সুদ্ধ যেমন আমাদের ইমাম বলেছেন পবিত্র যে তাকে কোন সীমান নির্ধারিত করবে অথবা তিনি তার কোনো সীমান সুনির্দিষ্ট কোনো সীমানী আছে অথবা তার কোন অঙ্গ আছে তার কোনো এই তার কোন এই জাতীয় কোনো কিছু আছে যার কোন দিক তাকে পরিবেশন করতে পারবে না যেমন সৃষ্টিগুলো তার পরিবেষ্টিত হয় একথা যে শব্দ ব্যবহার করেন যে সমস্ত শব্দ তিনি ব্যবহার করেছেন এই শব্দগুলি আমরা অধিকাংশই বলে থাকি যেগুলি আসলে আল্লাহর জন্য এই অর্থে সাব্যস্ত যেগুলো তিনি ব্যবহার করেছেন বরং তার জন্য সাব্যস্তকর এই শব্দগুলির এমন शब्दगुल्थ ग्रहणजुग्य हाँ आल्ला ताल তোমরা যা বুঝো যে আল্লাহ তালার সীমা আছে কি না আমরা বলো যে না আল্লাহ তালার তুমি যে বুঝো সে সীমা সে সীমা নেই তবে আল্লাহ তালা অবশ্যই তিনি আসুর উপর রয়েছেন সেটাকে সীমা বলো আমরা বলো যে আল্লাহ আসুর উপর আসেন তুমি তাকে সীমা বলো না আল্লাহ আসো অনুপ্রে আহ তোমরা আল্লাহ তালার জন্য সাব্যস্ত করছো বল জেহাদ রোকন আলাদা এগুলি আমরা না আমরা সাধারণত এগুলো সিফাত বলি যে আল্লাহ তালার এগুলি সিফাত আল্লাহ তালার তিনি তার হাত আছে পা আছে আল্লাহ বলেছেন এগুলিকে রোকন বলবো না আমরা তুমি যেগুলি অঙ্গ বলতেছো অঙ্গ হিসেবে আমরা বলছি না আমরা আল্লাফত আল্লাহ গুণাগুণ সেই গুণগুন তুমি আল্লাহ কিরকম হাত আমরা জানি না তো তার হাত অবশ্যই আল্লাহ তালা যেহেতু বলেছেন আসে সেটা স্বীকার করতে হবে তো তোমার এই শব্দ ব্যবহার করা যাবে না রোকন ব্যবহার করা যাবে না অদ ব্যবহার করা যাবে না যা ব্যবহার করা যাবে না অদ ব্যবহার করা যাবে না তারপরে ব্যবহার করা যাবে না गाय व्यवहारेना जीष्कार करते नीति अवलम्बन कर लेशालाटाईर पर मानसि पावे प्रत्येक जाननाते आलोचना कर इमाम आलोचना कर বিশ্বাস করবো আল্লাহ আমাদের তোফিদান করুন সালামালাইকুম ওরমতুল্লাহরাত